শেখ আহমেদ মুসা জিবরিলে তাহিদ সিরিজের বাংলা অডিও লেকচার সিরিজ পরিবেশিত হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয় আল ওয়ালা ওয়াল ব কাছাকাছি বাংলা অনুবাদ দ্বারায় মৈত্রী ও সম্পর্ক তবে আমরা আরবি ওয়ালা এবং বারা শব্দ দুটোই ব্যবহার করব। ওয়ালা হলো বন্ধুত্ব বা মৈত্রী আর বা হলো শত্রুতা বা সম্পর্কছেদ একজন মুসলিমের ওয়ালা কার প্রতি আল্লাহ সুবহান ওয়া ত আলার ও তার রসুল মাহমদ সাল্লি ওসাল্লামের প্রতি আনুগত্য এবং আল্লাহ ও তার রসুল সল্লাহ আলহি ওসাল্লামের আনুগত্য করা মুসলিমদের প্রতি মৈত্রী হল ওয়ালা আর যারা আল্লাহর শত্রু যারা আল্লাহর দিনের বিরোধিতা করে যারা নিজ কথা কাজ বা পরিকল্পনার মাধ্যমে আল্লাহ ও তার রসুল সল্লাহ আলহিহাসাল্লাম ए मुस्लिम बिरोधिता ते सम्पर्कद तर प्रति विद्वेश शत्रुता और घृणा हल बरा हल अलवला खूब सहज क्यों अत्यंत गुरुत्वपूर्ण एक कन्सेप्ट अलवाललाहबराह अनेक विस्तारित आलोचना सम्भव छोटक एक अभ्यसलार पढ़ा सब बैग के विषयभित तलिकाय सजा एखा करी एवं तलिकागुल एखार आ কিছুদিন আগে আমি লিস্টগুলো চেক করছিলাম দেখলাম আমার তালিকায় 4৫টি বই কিংবা পুস্তিকার নাম আছে যেখানে আলওয়ালাউলবার নিয়ে আলোচনা করা হয়েছে কিছু বই পুরোপুরিভাবে আলওয়ালাউলবার আলোচনা নিয়ে আর কিছু বইয়ের অংশবিশেষে কিংবা নির্দিষ্ট কোনো অধ্যায়ে এ নিয়ে আলোচনা করা হয়েছে এই বিষয়টি এত বুনিয়াদী এবং গুরুত্বপূর্ণ হওয়ার কারণেই যুগে যুগে অনেক ও এ নিয়ে আলোচনা করেছেন চাইলে শুধু আলওয়ালাউলবার নিয়ে একটি লেকচার সিরিজ করা সম্ভব কারণ এ আলোচনার অনেক শাখা প্রশাখা আছে এবং লা লাহ ইহ এর তাৎপর্যের যে দিকগুলো আজ উম্মার জন্য জানা অত্যন্ত জরুরি তার মধ্যে আলওয়ালাহলবার অন্যতম ইমাম মুহাম্মদ বিন আবদুল্লাহাব রাহিমাহুল্লাহ এর নাতি এবং তার বরকতময় দাওয়াহ ও মানহাজের সুযোগ উত্তরসুরী শাইক সুলাইমান বিন আবদুল্লাহ বিন মুহাম্মদ বিন আবদুল্লাহাব রাহমাহুল্লহ আলওয়াল বার উপর একটি স্বতন্ত্র পুস্তিকা লিখেছিলেন পুস্তিকাটির নাম আওসাক উরাল আল ইমান আমরা ইনশাউল্লাহ আমাদের আলোচনাতে আল্লাহ আল বারার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলো আনব আর আল্লাহ চাইলে পরে কখনো আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইমাম মোহাম্মদ ইবাম আব্দুল্লাহ আব্রাহিম্লাহ বলেন যে ব্যক্তি আল্লা রসুল সাল আলহসাল্লামের প্রতি অনুগত এবং ইবাদতের জন্য এক আল্লাহকেই বেছে নিয়েছে আল্লাহ রসুলের যারা বিরোধিতা করে তাদের সাথে বন্ধুত্ব বা মৈত্রী রাখা তার জন্য বৈধ নয় যদিও তারা তার সবচেয়ে আপনজন হয় লেখকের এই কথার দলিল কি। আল্লাহ সুবহন আলা বলেন পরকলে বিশ্বাসী এমন কোনো সম্প্রদায় তুমি পাবে না যারা আল্লাহ তরসুল সাল আলি ওসাল্লামের বিরোধিতাকারীদেরকে ভালোবাসে যদিও তারা তাদের পিতা অথবা পুত্র অথবা ভাই অথবা জ্ঞাতি জ্ঞাতিগোষ্ঠী হয় সুরাইল মুজাদালা বাইশ আল্লাহ এখানে নবী মুহাম্মদ সাল্লিহাল্লামকে বলছেন যারা আল্লাহর উপর ইমান রাখে আখিরাতে বিশ্বাস করে তারা কখনোই আল্লাহ ও তরসুল সাল্লু আলিহাসাল্লামের বিরোধিতাকারীদের সাথে মৈত্রী করবে না বন্ধুত্ব রাখবে না এসব লোকেরা তাদের যত আপনজনী হোক না কেন আর যাদের মৈত্রী আল্লাহর সাথে তাদের ব্যাপারে আল্লাহ জানিয়ে দিয়েছেন উলি এরাই যাদের অন্তরে আল্লাহ ইমান লিখে দিয়েছেন এবং তার পক্ষ থেকে রুহ দ্বারা তাদের শক্তিশালী করেছেন সুরা এল মুজাদ বাইশ সুরা মুমতাহিনাতেও আপনি আলওয়ালাহুলবারারারার দলিল পাবেন আল্লাহ সুবাহলা বলেন يا ايها الذين امنوا لا تتخذوا عدو وعدوكم اوليا تلقون اليهم بالموده وقد كفروا بما جاءكم من الحق هي امان دارقون তোমরা আমার ও তোমাদের শত্রুদেরকে বন্ধু রূপে গ্রহণ করে তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করো অথচ তোমাদের কাছে সত্য এসেছে তা তারা অস্বীকার করেছে সূরা মুমতাহিনা وابن الله سبحانه وتعالى আরো বলেন قد كانت لكم اسوه حسنه في ابراهيم والذين معه اذا قالوا لقومهم انا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوه ওয়েলবাহ ইব্রাহিম ও তার সঙ্গী সাথীদের মধ্যে তোমাদের জন্য আছে উত্তম আদর্শ যখন তারা তাদের সম্প্রদায়কে বলেছিল তোমাদের সঙ্গে আর আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ইবাদত করো তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা তোমাদেরকে প্রত্যাখ্যান করছি আমাদের আর তোমাদের মাঝে চিরকালের জন্য শত্রুতা ও বিদ্বেষ শুরু হয়ে গেছে চতুক্ষণ তুমরা একমান না আনবে সুরা চার সুর তুবাহ কেকোন রস وجِهادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا حَتَّى يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ تَمَادِيرُ <تصفيق> پِتا تَمَادِيرُ سُنتَان تَمَادِيرُ গোত্র তَمَادِيرُ সে সম্পদ যা তোমরা অর্জন করেছো আর সে ব্যবসা যার মন্দা হওয়ার আশঙ্কা তোমরা করছো এবং সে বাসস্থান যা তোমরা পছন্দ করছো যদি তোমাদের কাছে অধিক প্রিয় হয় আল্লাহ তার রসুল ও তার পথে জিহাদ করার চেয়ে তবে তোমরা অপেক্ষা করো আল্লাহ তার নির্দেশ নিয়ে আসা পর্যন্ত আর আল্লাহ ফাসিক শিখ সম্প্রদায়কে হিদায়ত দান করেন না সুরাতও বা চব্বিশ দুনিয়াতে মানুষের সবচেয়ে প্রিয় হল তার পরিবার তার বংশ এবং সম্পদ যদি পার্থিব এসব কিছু আমাদের কাছে আল্লাহ ও তার রসুল থেকে বেশি প্রিয় হয় তাহলে আমরা যেন বিপর্যয় যন্ত্রণা অপমান লাঞ্ছনা ম্যাসাকার আর যেন সাইডের জন্য অপেক্ষা করি এগুলো কখন আসবে যখন আপনি আল্লাহ তসুল সাল্লিমুসাল্লামের চেয়ে অন্য কিছুকে বেশি ভালোবাসবেন আল্লাহ উত্তর রসুল সল্ল আলিহিহি ও সাল্লাম এর বিরোধিতাকারীদের তো ভালোবাসা যাবেই না নিজের পরিবার কিংবা সম্পদকেও আল্লাহ উত্তর রসুল সাল আলিমাসাল্লামের চেয়ে বেশি ভালোবাসা যাবে না যখন আমরা কাউকে আল্লাহ রসুলের চেয়ে বেশি ভালোবাসবো সেটা হতে পারে আল্লাহর শত্রু অথবা আমাদের পরিবার সম্পদ কিংবা সুবিধাবাদী লাইফস্টাইল তখন আমাদের উপর বিপর্যয়গুলো আসবে কোনো কিছু আল্লাহ রসুল সাল্লামের চেয়ে বেশি ভালোবাসা যাবে না ওয়ালের কেন্দ্র হল ভালোবাসা আল্লাহ সুবাহ বলেছেন আউলিয়া ইন হে তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না যারা তোমাদের দিনকে উপহাস ও খেল খেলতামাশারূপে গ্রহণ করেছে তাদের মধ্য থেকে তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেয়া হয়েছে ও কাফিরদেরকে আর আল্লাহর তকোয়া অবলম্বন করো যদি তোমরা মিন হয়ে থাকো সুরাল মাইদা সাতান্ন কিভাবে এমন কারো মৈত্রী সম্ভব যে দিনের ইসলাম নিয়ে তার ছিল্ল করে ঠাট্টা মস্করা করে অথচ একজন মিনের কাছে সবচেয়ে প্রিয় তার দিন না এমন কাউকে কখনোই বন্ধু বা মিত্র হিসেবে গ্রহণ করা সম্ভব না আল্লাহ সুবাহন তালে আরও বলেন হে মিনগণ তোমরা তোমাদের ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করো তারা তোমাদের সর্বনাশ করতে ত্রুটি করবে না তারা তোমাদের মারাত্মক ক্ষতি কামনা করে তাদের মুখ থেকে তো শত্রুতা প্রকাশ পেয়ে গিয়েছে আর তাদের অন্তরসমূহ যা গোপন করে তা অধিক ভয়াবহ অবশ্যই আমি তোমাদের জন্য আয়াতসমূহ স্পষ্ট বর্ণনা করেছি যদি তোমরা উপলব্ধি করতে সুরাল ইমরান একশো এই আয়াতের বেতনাহ শব্দটির অর্থ কী উপদেষ্টা রক্ষাকর্তা পরামর্শদাতা আল্লাহ আমাদের জানিয়ে দিচ্ছেন কোন কাফিরকে পরামর্শদাতা রক্ষাকারী বা উপদেষ্টা হিসেবে না গ্রহণ করতে কেন আল্লাহ আমাদের মানা করছেন উত্তর এ আয়াতেই আছে তারা তোমাদের মারাত্মক কামনা করে তাদের মুখ থেকে তো শত্রুতা প্রকাশ পেয়ে গিয়েছে আর তাদের অন্তরসমূহ যা করে তা অধিক ভয়াবহ কারণ যদি আমরা এমনটা করি তবে কাফিরা নিশ্চিতভাবে আমাদের বিশ্বাসকে কলুষিত করে ফেলবে এগুলো কোরআনের স্পষ্ট আয়াত যেখানে আলওয়ালাহালবরাহ শিক্ষা উঠে এসেছে কোরআন শূন্য এবং সোহাবিরদে আল্লাহ আনহুমের বক্তব্যে আরও অনেক দলিল পাওয়া যায় ইমাম হামাদ ইবনাতি রহমাহ তর গ্রন্থ সবিলজাক ওয়ালফিক এ বলেছেন আল্লাহর একত্ব এবং শিখ বর্জনের হুকুমের পর দিনের মধ্যে আর কোনো হুকুম নেই যেটার ব্যাপারে আলওয়ালাহালবরার মত ব্যাপক স্পষ্ট ও চূড়ান্ত প্রমাণ আছে আলওয়ালবারা কেন এত গুরুত্বপূর্ণ কেন আলওয়ালাহল বারাহ তোহিদের কালিমা লা ইহা ইল্লাল্লাহর প্রধান এবং অবিচ্ছেদ্য অংশ আমাদের কিভাবে এ বিষয়টি সহজভাবে বোঝা উচিত আসলে আল-ওয়ালা আলওয়ালাহালবরার গুরুত্ব বোঝানোর জন্য কোরআনের আয়াত বা হাদিসের প্রয়োজন পড়ে না লা ল ইহ্লাহ মুহাম্মদ রসুল্লাহ আল্লাহল বারার দলিল হিসেবে এই কালিমাই যথেষ্ট रसुल्लाह सलोल्लाह आल्लम बरुद्धे जुद्ध करार मक्कर कुराइश मुश्रिकरा एक कलिमा के सुस्पष्टभर बुझे गए आलवलाउलबड़ा कि जिन तर कि दरकार पड़े इसलमर प्रथम जुगे सवार का अलवलाउाल बार अर्थ यतटाइपा घूण्व भावेंटार जो पृष्ठार पर पृष्ठा लिखते व्याख्या करते घंटार पर घंटा कथा बोलते विभिन्न जुक्ति खंडन करते এর পরে এলো দার্শনিকদের দল তারা তাদের সীমিত বোধবুদ্ধি খাপ ছাড়া চিন্তাভাবনা আর নফ্সকে কুরআন হাদিসের ওপর প্রাধান্য দেওয়া শুরু করল তাদের বিভ্রান্তিগুলো প্রচার করতে শুরু করল এর ফলে দিনের অনেক মৌলিক বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ এবং আলোচনা উপস্থাপন করার দরকার দেখা দিল সোহাবারদ আল্লাহ আইনহুম সাল্লাফুস আলহিন উম্মার আইলিনগণ ঠিক কী বুঝিয়েছিলেন তা ভেঙে ভেঙে বুঝানোর দরকার পড়লো খুব সহজে আলওয়ালা ওয়াল বালার কনসেপ্টটা বোঝাই রাগবি নিয়ে আমার তেমন কোনো ধারণা নেই এক সময়ে খেলা শেখার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি যদিও আমি আমেরিকাতেই বড় হয়েছে। কিন্তু এই খেলার নিয়ম নিয়মকানুনগুলো আমি আজও ঠিকঠাক ধরতে পারি না অথচ আমার এক ভাতিজা আছে যে পেশাদার রাগবি খেলোয়াড় হ্যান কোনো এক কারণে আল্লাহ সুবাহ হওয়া তাহলে আমার চিন্তাকে এই খেলার নিয়ম বোঝা থেকে বেরত রেখেছেন तब रागर नियमकानुन ना जानले खेलाधूलार बेपारे एक विषय बे भलोम बुझी आपनी को दल सदस्य हो प्रतिपक्ष दल के समर्थन करते पर ना मेक्सिकोर मत जगह ये क्या साधारण गणधोलार व्यवस्था कर कारण यटाई फित्रह मानुषर सहजा प्रवृत्ति आपनी एकमर खेलोड़ कि भावे अन्य टीम के समर्थन करते आपनी जख को दल जोग दिश् तक अपनी से ही दल अंशन अपनारूर सेमर हक हे हो आनी तरह अनुगत थ समर्थन जोबेंपनर दायित्व करतव्यगुल कई कर सेमद्वंदी को टीम समर्थन करबें ना एकदम कमन सेंसर विषय आनी मने मने कतिद्वंदी दल कितुक जदिनी मने मने यम चानी निज दल प्रतारणा कर लिशासघातकता करलें प्रतिद्वंदी दल मैनेजार कैप्टन के प्रशंसार बनए भाषा ना তাদের প্রতি অনুগতও থাকবেন না তাদেরকে কখনো নিজের দলের দুর্বলতার কথা বলবেনও না ঠাট্টাট ছলেও না আচ্ছা এবার আরেকটা দিক দেখুন খেলার মধ্যে অনেক ভুল হয়ে থাকে ভুল পাস ঠিক সময় ঠিক জায়গায় না থাকা ইত্যাদি খেলোয়াড়েরা এই ভুলগুলোর জন্য নিজেদের মধ্যে রাগারাগি করে নিজের সতীর্থদের সাথে কথা কাটাকাটি করে কখনো কখনো সেটা উত্তপ্ত বাক্য বিনিময় থেকে धक्काधा एम कि हाथातीी गड़ाय निजेदर सा मारे जड़िए पड़े खेलार मठे ए रखना घटे घटेना किंतु एम परिस क्योंकि विपक्ष दल मैनेजार कैप्टर का टीममेटर बिुद्धे नालिश कर देखू ना और पास देना ठीक समय ठीक जैगए थके क्योंकि प्रतिद्वंदी दल के मैनेजार खेलवाड़े अनुरोध करें टीमेट दचित शिक्षा दीते चाहिए अपना सहाज्य करबें कि बोलें আমার টিমমেটদের বিরুদ্ধে আমি যুদ্ধ করতে চাই আমাকে সাহায্য করুন ওদেরকে মারুন ম্যাসাকার করুন জেনোসাইড চালান রাস্তার বখাটে ছেলে কিংবা গুণ্ডাদের গ্যাংয়ের কথাই ধরুন এই গ্যাংগুলো দাঁড়িয়ে আছে নিজ দলের প্রতি ওয়ালা এবং প্রতিদ্বন্দ্বীদের প্রতি বাড়া এই মূলনীতির উপরে বিশ্বের প্রত্যেকটি জাতি দাঁড়িয়ে আছে আলওয়ালা ওয়াল বাড়ার উপর প্রত্যেকটি দেশেই সবচেয়ে ঘৃণ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হয় দেশের সাথে রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা করাকে রাষ্ট্র নিরাপত্তার জন্য বিশ্বাসঘাতক গাদ্দাররা সবচেয়ে বেশি হুমকির দেশদ্রোহিতাকে এত বড়ো অপরাধ হিসেবে দেখার কারণটা কী দেশের ভিত্তিতে আল ওয়ালা ওয়ালবারা চিন্তা করুন সামান্য একটি ফুটবল কিংবা রাগবি টিমের জন্য যদি ওয়ালা ওয়ালবারা এত গুরুত্বপূর্ণ হয় যদি একটি দেশের সার্বিক নিরাপত্তা উন্নয়ন আর সফলতা নির্ভর করে ওয়ালা ওয়ালবার উপর তাহলে সমগ্র মানব জাতির জীবন বিধান দিন ইসলামের জন্য আল্লাহলবারা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে আজ মুসলিমদের কেন্লা ইহ্লাহ মুহাম্মদুর রসুল্লাহ এর ভিত্তিতে আল্লাহলবারা নির্ধারণে এত কষ্ট হয় আলুওয়ালাহাল বারা মানুষের ফিতরা বোধ সম্পন্ন প্রতিটি মানুষ সহজাতভাবে এর গুরুত্ব বুঝে আল্লাহ উলবার দলিল হিসেবে লা ইলাহ আল্লাহ মুহম্মদ রসুল্লাহ এই কালিমায় যথেষ্ট এই কালিমা থেকেই এর গুরুত্ব সুস্পষ্টভাবে বোঝা যায় তবুও আল্লাহ সুবাহন হতাকুর আন এর সমর্থনে বহু আয়াত নাজিল করেছেন রসুল উল্লাহ সাল আলিহাল্লাম বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন উম্মাহকে আল আল্লাহআলবার গুরুত্ব বোঝানোর জন্য কিন্তু বর্তমানে মুনাফিকের দল চায় যে আপনি লা ল ইহ্লাহর দলে যোগ দেবেন কিন্তু আপনি সর্বাত্মকভাবে সমর্থন করবেন লা ইলাহা ইহার দল ছাড়া অন্য সব কিছুকে আলওয়ালাহলবারা হলো মুসলিমের পরিচয় মুসলিমের আত্মপরিচয় আলওয়ালাহালবার উপলব্ধি ছাড়া বোধ ছাড়া মুসলিম কখনো নিজের পরিচয় খুঁজে পাবে না তাই মুসলিমদের অবশ্যই আল ওলা ওয়ালবার ব্যাপারটি অন্তরে গেঁথে নিতে হবে বিশেষ করে কুফফারদের দেশে বসবাসরত মুসলিমদের ওয়ালা এবং বারা যথাযথ অনুধাবনে ব্যর্থতা মুসলিমদের এক ভয়ঙ্কর ভবিষ্যতের সংকেত দেয় আল ওয়ালাউলবারা না থাকলে আজকে যে শিশু মুসলিম ঘরে ভূমিষ্ঠ হচ্ছে নিশ্চিত থাকুন তাদের ছেলে মেয়ে বা নাতি নাতিদের প্রজন্ম কাফির মুশরিক হয়ে বড় হবে জি আপনি ভুল পড়েননি মনোযোগ দিয়ে শুনুন ওয়ালা এবং বারা সম্পর্কে পরিপূর্ণ ধারণা না থাকলে বর্তমান মুসলিম প্রজন্ম বিশেষ করে কাফির মুশ্রিকদের ভূমিতে বসবাসরত মুসলিমরা এমন এক প্রজন্মের জন্ম দিবে যাদের ছেলে মেয়ে বা নাতি নাতনি হবে কাফির বা মুশরিক। আমার কথা আপনাদের কাছে অবিশ্বাস্য ঠেকতে পারে কিন্তু এটাই বাস্তবতা আমি কিছু উদাহরণ দিচ্ছি ১৯২০ সালে দুই ভাই জর্ডান থেকে মার্কিন মুলুকে হাজির হলো কিছুদিন পরে এক ভাই জর্ডানে ফিরে গেল অন্য ভাই আমেরিকা থেকে গেল এ ব্যক্তির বংশধরেরা এখনও দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে খুব সম্ভবত তারা চতুর্থ বা পঞ্চম প্রজন্ম যে ভাই জর্ডেনে ফিরে গিয়েছিলেন তার বংশধররা এখনো মুসলিম তারা আন্তরিকতার সাথে ইসলাম নিজেদের মুসলিম পরিচয় নিয়ে গর্ব করে তাদের পরিচয় জিজ্ঞাসা করলে তারা বলে যে আমরা মুসলিম হ্যাঁ তাদের মধ্যে কেউ কেউ গমরাহ হয়েছে কেউ কেউ গুনগার কিন্তু আলহামদুলিল্লাহ তারা মোটের উপর ইসলিম ইনশাআল্লাহ তাদের অন্তরগুলোতে তাও হিদ এবং লে ইহ উপস্থিত ইনশাআল্লাহ একদিন তারা যেসব ভুলভ্রান্তি আছে সেগুলো ছেড়ে পরিপূর্ণরূপে সত্যের উপর ফিরে আসবে আর যে ভাই আমেরিকা থেকে গিয়েছিল তার কি অবস্থা তার ছেলেমেয়েরাও বোধ হয় এখন আর কেউ বেঁচে নেই চতুর্থ বা পঞ্চম প্রজন্ম চলছে খুব সম্ভবত তাদের বংশ এখন অনেক বড়, তারা সবাই এক শহরে বেড়ে উঠেছিল তারা সংখ্যায় এত বেশি ছিল যে একসময় তাদের পারিবারিক নামে সেই শহরের নামকরণ হয়েছিল জানলে খুব অবাক হবেন আমেরিকায় থেকে যাওয়া ভাইদের বংশধরদের কেউই এখন নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেয় না তারা সলায়াত আদায় করে না তাই তারা মুসলিম না আমি এমন কিছু বলছি না তারা আসলেই নিজেদের মুসলিম হিসেবে পরিচয় দেয় না কেউ তাদের ধর্মজিজ্ঞাসা করলে তারা বলে আমরা খ্রিস্টান আমরা বৌদ্ধ হিন্দু বা নাস্তিক তাদের অনেকেই এখন নাস্তিক এটা আমার নিজের চোখে দেখা ঘটনা সেই পরিবারের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিল আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবাহা যেন তাদের পুনরায় ইসলামে ফিরিয়ে নেন প্রশ্ন হলো কিভাবে তারা দিন ইসলাম থেকে কুফরে চলে গেল আমরা আগে অনেক আলোচনায় বহুবার বলেছি যে ইসলাম কখনোই কাফির মুশরিকদের জোর করে কালিমা পড়ানোর অনুমতি দেয় না এটা দিন ইসলামে সম্ভব না হাফিদ্দিন ধর্মে ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই সুরাল বকরা দুইশো ছাপ্পান্ন এমনকি সরিয়ার বিধান হল যে ভূখণ্ড ইসলামী সরিয়া দিয়ে শাসিত হবে সেখানেও কাফেরদের জোর করে মুসলিম বানানো হবে না খিলাফার অধীনে কাউকে ইসলাম গ্রহণে বাধ্য করা যাবে না বরং ভুলের উপর অধিষ্ঠিত থাকার পরেও ইসলামী সরিয়া দ্বারা শাসিত ভূখণ্ডে তাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হয় আল্লাহর কসম অমুসলিমরা মুসলিম শাসিত ভূমিতে যে অধিকার ভোগ করে মুসলিমরা অমুসলিম শাসিত ভূমিতে তার কানা করিও পায় না এমনকি মুসলিমদের ভূমিতে আদর্শ খিলাফার ভূমিতে ও মুসলিমরা যে অধিকার ভোগ করেছে অতীতে সেটা তারা নিজেদের ধর্মের লোকদের দ্বারা শাসিত ভূমিতেও পায়নি তবে একই সাথে এটাও মনে রাখা দরকার যে আমরা তাদের মিথ্যা বিশ্বাসের স্বীকৃতি দেই না তাদের সাথে ইনসাফ পূর্ণ আচরণের মানে এই না যে আমরা তাদের ভ্রান্ত বানুয়াট মিথ্যা ধর্মকে স্বীকৃতি দেব মুসলিমরা আহেলুজ্জিম্মাকে নিরাপত্তা দেবে অর্থাৎ ওই সব কাফের দিয়ে নিরাপত্তা দেয়া হবে যারা ইসলামী সারিয়া দ্বারা শাসিত ভূখণ্ডে অনুগত নাগরিক হিসেবে অবস্থান করবে মুসলিমদের দায়িত্ব হলো তাদের নিরাপত্তা নিশ্চিত করা একই সাথে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে তাদের ধর্ম ভ্রান্ত এবং মিথ্যা তাই ইসলামী সারিয়া দ্বারা শাসিত ভূখণ্ডেও মুসলিম শিশুদের অন্তরে গেথে দিতে হবে যে ইসলাম ছাড়া অন্য সকল ধর্ম সকল জীবন বিধান মিথ্যা যদি কেউ তাদের ধর্ম বিশ্বাস করে অনুসরণ করে তারপর তার উপর মারা যায় তাহলে তার শেষ পরিণতি জাহান্নামের চলন্ত আগুন কিন্তু আজকাল মুসলিমদের শেখানো হচ্ছে যে ইসলাম এবং অন্যান্য ধর্মগুলোর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই এসব লোকেরা তাহিদ ও শির্কের পার্থক্যকে খুব ছোট করে দেখায় আরে দিন শেষে আমরা সবাই জান্নাতে যাব। তোমার ধর্ম এবং আমার ধর্ম আলাদা হতে পারে কিন্তু আমাদের সৃষ্টিকর্তা তো এক পথগুলো আলাদা কিন্তু গন্তব্য এক দেখো আমরা একদিন সবাই জান্নাতে যাব। তাই এত চিন্তার আসলে কিছুই নেই এদের মধ্যে অনেকে এও বলে যে খ্রিস্টানরা বলে ঈসা আলাইসালাত সালাম আল্লাহর পুত্র আর আমরা বলি তিনি আল্লাহর রসুল কিন্তু আপনি যদি আর একটু গভীরে যান তাহলে দেখবেন দুটির অর্থ একই এটা আসলে শাব্দিক ভাষাগত ভিন্নতার কারণে একই জিনিসকে একটু অন্যভাবে বলা আর কি সে করে ফিরে গেলে আমরা তো সবাই ইব্রাহিমের অনুসারী তারা দাবি করে কোরআন নাকি বলা আছে সবাই জান্নাতে যাবে তারা কোরআনের নামে মিথ্যাচার করে কখনও সরাসরি আবার কখনো ঘুরিয়ে পেছিয়ে বলে যারা মানুষকে জাহান্নামের ভয় দেখায় অথবা বলে যে কেউ জাহান্নামে যাবে তারা চরমপন্থী মৌলবাদী ওয়ালা বারাবিহীন এই যুগে অনেকের কাছে জাহার নামে এক জনশূন্য জায়গায় পরিণত হয়েছে যেন কেউই জাহান্নামের অধিবাসী হবে না আল্লাহ সুবাহন তয়লা বোধহয় এমনি এমনি কোনো কারণ ছাড়াই জাহান্নাম সৃষ্টি করেছেন তাদের কথার মূল উপসংঘাত এটাই বিল্লাহ। এই ধরনের বিকৃত চিন্তাভাবনা আর শিক্ষার শেষ পরিণতি কী হয় ওলা এবং বারার শিক্ষাবিহীন মুসলিমদের প্রথম প্রজন্ম লা লাহাইল্লা অন্তত কিছুটা নিজেদের মধ্যে ধারণ করতে পারে দ্বিতীয় বা তৃতীয় প্রজন্ম কালিমার ঘ্রাণ পায় আর চতুর্থ পঞ্চম এবং তার পরের প্রজন্মগুলো হবে নাস্তিক ইয়াহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু মুক্তমনা ইত্যাদি ওয়ালা এবং বারাহাবিহীন মুসলিমদের শেষ পরিণতি এরকম করুনই হয় ওয়ালা এবং বারাহকে কখনো ভুলে যাবেন না ছেড়ে দিবেন না এটি আপনার পরিচয় এটি আপনার অনন্যতা এটি আপনার ব্যক্তিত্ব পনেরো বছর আগের কথা আমি একদিন সেমিনারে গিয়েছিলাম খুব নাম করা একজন বক্তা মার্কিন যুক্তরাষ্ট্রের একদম প্রথম দিককার মুসলিম এবং মসজিদ নিয়ে খুব সুন্দর আলোচনা করছিলেন প্রজেক্টর দিয়ে অতীতের মসজিদগুলোর ছবি দেখাচ্ছিলেন जिसब मुस्लिमरा अ महादेश दास हिसेबी अमेरिका एस एखे इसलम ग्रहण कर चमत्कार आलोचना करें अनेक तथ्यपा दिए प्रमाण कर दिलें अने आगे अमेरिका मुस्लिम आठारो साल आशेपास समय तैरी हा पुराना मस्जिदगुलर छवि देखे से ही सेमिनारे सबाई खूब खुशी होक्चार शेषेरा शे एक जैगे बस खावा दावा करें से खातिमान वक्ता के प्रश्न करल भलो कथा পুরোনো মসজিদগুলো না হয় সময়ের সাথে সাথে হারিয়ে গেল কিন্তু সেই মসজিদগুলোর মুসল্লিরা কোথায় তারা কোথায় হারিয়ে গেলেন প্রায় দেড় ঘন্টা ধরে আপনি যে মুসলিমদের নিয়ে আলোচনা করলেন তাদের বংশধরেরা আজ কোথায় অষ্টদশ কিংবা ঊনবিংশ শতাব্দীর সেই মুসলিমদের সবাই নিশ্চয়ই বন্ধা ছিল না তাদের নিশ্চয়ই সন্তান সন্ততি বংশধর ছিল তারা কোথায় তার আলোচনাতে সেই সময়কার মুসলিমদের যে সংখ্যা তিনি বলেছিলেন তা অনুযায়ী অধিকাংশ আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকানদের মুসলিম হবার কথা সেই সঙ্গে অন্যান্য অভিবাসীদের অনেকেরই মুসলিম হওয়ার কথা সেই হিসেবে এখন আমেরিকাতে আরও অনেক বেশি মুসলিম থাকার কথা ছিল এ একেবারে অসম্ভব যে সেই সময়ের সব মুসলিমরা সন্তান জন্মদানে অক্ষম ছিলেন তাদের কোনো ছেলে মেয়ে ছিল না তাহলে তারা কোথায় তিনি বললেন খুবই ভালো প্রশ্ন আসলে আমার এই বিষয়ে তেমন কোনো ধারণা নেই এটা নিয়ে কাজ করা দরকার এ বিষয়ে গবেষণা করা যেতে পারে আমি বললাম আমি বরং আপনার কাজ কিছুটা সহজ করে দেই আপনার কি মনে হয় না যে লম্বা সময় তারা ইসলামকে ভুলে গিয়েছে তাদের মুসলিম পরিচয় হারিয়ে ফেলেছে এই মুসলিমদের অন্তরে ওয়ালায় ওয়াল বাড়া ছিল না তারা অজ্ঞতার কারণে এর উপর আমল করতে পারেনি যার ফলাফল আপনাদের চোখের সামনে এবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন বর্তমানে ওয়ালায় এবং বাড়া এর ব্যাপারে মুসলিমরা একদমই অজ্ঞ শুধু না লা লাই ইহাই্লার শিক্ষার বিরুদ্ধেও আজ সর্বাত্মকভাবে যুদ্ধ করা হচ্ছে এরকম এক অদ্ভুত সময়ে বেড়ে ওঠা আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ কি। পুরো বিশ্ব জুড়ে মুসলিমরা আজ নির্যাতনের শিকার হচ্ছে অসহায় মুসলিম নারী পুরুষ কিংবা শিশুরা প্রতিনিয়ত রক্তাক্ত হচ্ছে কাফির মুশরিকদের বোমার আঘাতে কিন্তু কাফির মুশরিকদের বোমার আঘাতের চাইতেও আমাদের নিজেদের লোকদের গাদ্দারি বেশি তীব্র যন্ত্রণা দেয় অথচ তারা নিজেদের মুসলিম দাবি করে তারা দিনের দায়ী কিংবা শায়ক হিসেবে সবার কাছে পরিচিত তাদের ক্ষতি বোমার আঘাতের চাইতেও বেশি ভয়ঙ্কর আরও বেশি ধ্বংসাত্মক ইসলামের শত্রুরা চিরকাল ইসলামের বিরুদ্ধে লড়াই করে এসেছে ওয়লা এবং বারা নিয়ে তাদের আপত্তি নতুন কিছু না এতে বিস্মিত হওয়ার কিছুই নেই কিন্তু সমস্যা তৈরি করছে বর্তমান জমানের মুনাফিক ও গাদ্দাররা এরা উম্মার সাথে প্রতারণা করে ওয়ালা এবং বাড়ার বিকৃত সংস্করণ প্রচার করে বেড়াচ্ছে তাদের এই বিকৃত ওয়ালা ওয়ালবারা গ্রহণ করে নিলে তা সোজা আপনাকে দিন থেকে খারিজ করে দেবে আমার বাবা আমাদের এলাকার একটি মসজিদ প্রতিষ্ঠিত করেছিলেন মসজিদটি পরিচালনার দায়িত্ব ছিল তার উপর এটি মূলত তিরিশের দশকে তৈরি করা হয়েছিল ষাট এবং সত্তরের দশকে আমার বাবা মসজিদ পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন আল্লাহ তাকে আমলপূর্ণ দীর্ঘ জীবন দান করুন তার সঙ্গে ছিলেন একজন এমএন ই শায়েখ যিনি মদিনা ইউনিভার্সিটির একদম প্রথম দিককার গ্র্যাজুয়েট এদেশে তিনি এসেছিলেন দাওয়াতের কাজে কিছুদিন আগে তিনি ইন্তেকাল করেছেন আল্লাহ সুবাহ আলে তাকে জান্নাতুল ফির দাউস দান করুন আমিন আমি যখন খুব ছোট ছিলাম তখন তিনি আমাকে বেশ কিছু বই উপহার দিয়েছিলেন যার মধ্যে একটি ছিল কিতাব উত্তাহিদ যাই হোক ওই এর উপরের তলাতে ছিল মসজিদ নিচ তলাতে ছিল একটি হলরুম সেখানে পার্টি চলত গান বাজনার ব্যবস্থা করা হতো মাঝে মাঝে মদ্যপানও করা হতো আমার বাবা এবং সেই ইয়ামী শাইখ সে বিল্ডিংয়ের বেসমেন্টকেও মসজিদে পরিণত করে ফেলেন আমার এখনও মনে আছে আমার বাবা সলাতের পরে দীর্ঘক্ষণ মসজিদে বসে থাকতেন মাগরীব থেকে ঈশা পর্যন্ত এই সময়ে খুব কম মুসল্লি থাকত কোনো কোনো জুমো আট দিনে হয়তো তিন চারজন বৃদ্ধ থাকতেন আমার বাবা ছিলেন তাদের মধ্যে সবচেয়ে কম বয়সী আর আমি ছিলাম একমাত্র শিশু মাঝে আমরা যখন উপরে বসে থাকতাম তখন নিচতলায় উদ্দাম পার্টি চলত আমাদের সঙ্গের বৃদ্ধগণ নিচে গিয়ে তাদের অনুরোধ করতেন যেন পাঁচ মিনিটের জন্য গান বাজনা বন্ধ করা হয় এই ফাঁকে তারা মাগরিব বা ইউশ্যার সালাদ আদায় করবেন আল্লাহর কসম ঠিক এমনটাই হতো তিরিশের দশকে যারা এই মসজিদ প্রতিষ্ঠার সঙ্গে জড়িত ছিলেন আমরা তাদের ও তাদের পরিবারগুলোকে চিনি আপনি এক কাজ করতে পারেন তাদের ব্যাপারে খোঁজ খবর নিয়ে দেখুন তাদের বংশধরদের বর্তমান অবস্থা কী তারা কোথায় আর এটি নিয়ে কথা না বাড়াই এই আলোচনাগুলো করতেও কষ্ট হয় তাদের বর্তমান অবস্থার ব্যাপারে খবর নিলে আপনারা অবাক হয়ে যাবেন গল্প বলে বলে আমরা তাও এইদের আলোচনার সময় নষ্ট করতে চাই না তবে আপনার এগুলো জানা দরকার ওয়ালা এবং বারাবিহীন মুসলিম সমাজ বা ত্রুটিপূর্ণ ওয়ালা এবং বাড়ার আকিদা ধারণকারী মুসলিম সমাজের জন্য কি ভয়ানক পরিণতির অপেক্ষা করে থাকে एगुल किसु उदाहरण